তারাই যে আল্লাহনবীর সাথে ছিলেন তারাই যে দিনের ধারক বাহক রক্ষক দিনের প্রতিষ্ঠাতা যোদ্ধা সংগ্রামী এবং আল্লাহনবীর পরবর্তীতে তারাই যে দিনকে ধরে রেখেছিলেন আমাদেরকে তাদের আদলেই করে উঠতে হবে এই জিনিসটা আমরা কিন্তু ভুলেই গেছি পৃথিবীতে তাদের নিয়ে যেন আমাদের কোনো আলোচনাই নেই বলতে গেলে অনেক ক্ষেত্রে থাকলেও এই বিক্ষিপ্ত কিছু কিছু আলোচনা রয়েছে এতে হবে না তাদের মর্যাদা রয়েছে তাদের অধিকার রয়েছে সেটা আমাদের দিতে হবে এই বিষয়ে আলোচনার জন্য আমি পরিচালক হিসাবে রয়েছি ডক্টর উদ্দিন আমার শেখ আছেন আমার একেবারে বাম পাশে রয়েছেন শেখ আমরা একশ নম্বর আয়াত আয়াত একটু যদি। শেখ ইউসুফ আব্দুলের মর্যাদার ব্যাপারে আলোকি রসুল করিম সালি ওকে সরাসরি যারা ইমানের সঙ্গে দেখেছে তারা রসুল করিম সাহাবি এবং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 দোকান বন্ধ করতে পায় না যে একটু ক্ষতি হয়ে যাবে একটু ক্ষতি হয়ে যাবে নামাজ পড়তে পাই না প্রতি দাবেন ছিলেন তারা তাদের ধন সম্পদ শুধু সম্ভাবনা এটাই ছিল না বরং জীবনেরও বিরাট ঝুঁকি সেই সময় ছিল তোমার বাবার বিশাল ধন ছিল क्योंकि जनसम्पदी इन मानते समस्त सूझ सुधा थे वंचित हवा क्योंकि एग्लो के तरा खूब सहजे बरण करिए इसलाम ग्रहण कर भूमिका दिएा सब आल्ला तर प्रशंसा कर प्रशंसा करेतु असामान्य आत्मत्यागर माध्यम तर प्राथमिक पर्याय যারা রসুলের কারিম সাল্লাম আহ্বান এগতিক জীবনকে তারা সম্পূর্ণ রূপে বিসর্জন দিয়ে আল্লাহর উদ্দেশ্যে যারা ছিলেন তারা মুহূর্ত যারা সবকত করে গিয়েছিলেন অগ্রগামী হয়েছিলেন প্রাথমিক পর্যায়ের যারা রসুল কারিম সাল্লাম এর প্রতি ইমান ছিলেন ও সাবিক আউ্ল তারা প্রাথমিক পর্যায়ের মমিন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 যে রসুল সালাম বলেছেন আমার যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ তারপরে তারপরে তারপরে তারপরে যেটা আসবে সেটা রাসুলের যুগ যত উত্তম তারপর একটা তার চেয়ে কিছু কম তারপরে যেটা আসবে সেটা তার চেয়ে কিছু কম হাদিস্টার সারমর্ম হলো এই যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে সাহাবিগণ যেইভাবে দিন ধর্ম প্রাণপণে বুঝার চেষ্টা করেছেন এবং অন্যকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহ রসুলকে মান্য করার বড় ব্যাপারে প্রাণপণে চেষ্টা করেছেন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 যে সময়াক্ষী না চেয়েও সাক্ষী দেওয়া তারা আমান হবে না তারা যেভাবে সাহাবিগ একটা জিনিসকে আমানতার মনে করে রাসোর জটাকে নিজে আমানত হিসেবে রেখেছে অপরের কাছে মানে আল্লাহ নবীর যুগের পরিবেশটা তাহলে ছিল এমন সত্যবাদিতা আমান উদ্দারিতা ইত্যাদির দিক থেকে একটা কথা বলে মানে হচ্ছে ছিল সেটা হচ্ছে আমানবদারিতা মিথ্যা না বলা তারপরে ভোগ বিলাস খাওয়া পড়া ঘুমে যেতটা ব্যস্ত হয়ে পড়ি আমরা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 আবার আমরা এই আলোচনায় ফিরে আসব আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা করছি আসসালাম আলাইকুম রহমতুল মানবতার পথ প্রদর্শক আলফোর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য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 मणिभुक् আবু হর রাজিয়াল্লাহ তালুহু বলেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন কর এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিখান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জানলাতে যেতে পারবো না সহী মুসলিম চতুর্থ খন্ড কেয়ামত জন্নত ও জাহান নামের বিবরণ অধ্যায়। হাদিস সংখ্যা ছ হাজার সাতশো পঁয়ষট্টি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 সাহাবিগণের কিছু অংশ বা বৃহত্তর অংশকে যদি কেউ মনে করে যে এরা শরীয়তের বিরুদ্ধে করেছেন বা আদিল এবং রসলে কারিম সাল আলী সাল্লাম থেকে যে সমস্ত আদিস ভাবনা করেছেন তারা এই ব্যাপারে কোন রকমের কোন মিথ্যার কখনো আশ্রয় নেন নাই এবং তারা ইস্তেহাদি কিছু খাতা হতে পারে যদি ইস্তেহাদি খাতা হয়ে থাকে তাহলে নামে কোনো সাহাবি কোন মিথ্যা বলবেন সেটা তো মানকাজাবা আলাই ফলে তো বাউ পরবর্তীতে কেউ কোনো মিথ্যা কথা তৈরি করে সাহাবির নামে চালিয়ে দিতে পারে এমনটা অনেক হাদিস আছে এমনটা ঘটেছে কিন্তু কোন একজন সাহাবি সাহাবি অবস্থায় রাসুলের নামে এরকম কোনো কথা বলবেন এটা তো আশাই করা যায় না এই জন্য আল্লাহ রাসুল বললেন যে বাল্লেগু আননি ওলা যদি তোমাদের আমার একটা কথা জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছে দাও এ কথা তিনি প্রথমত সাহাবিদেরকেই বললেন তারপরের বাক্যে বললেন যে ও হাদেসু ইসরাইল ইসরা হারাজ তোমরা বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই অবশ্যই সত্য কাহিনী কেননা পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন যে মানকাদা আলাইয়া মতান কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমি বলিনি যেটা আমার নয় তো কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমার নয় তো থাকার জায়গায় জাহান নাম এই কথা প্রথমত রসুল সরালে সাহাবিন গোল গনকেই বললেন অতএব আমরা এটা আশাই করতে পারি না কোন সময় বা এটা ধারণাই করতে পারি না যে হাদিসগুলো বলেছেন এবং তারা মুখস্থ করে নিতেন বড় বড় হাদিস তারা সেগুলো মুখস্থ করে নিতেন শুনেছেন এবং তারা সরাসরি রসুলি কারিমস্লা সাল্লাম থেকে যেটা শুনেছেন সেটা মুখস্ত করেছেন এবং মুখস্ত করেই সাহাবাইকরামদের সম্পর্কে সমালোচনা বা যদি কোন সমস্যাও থাকে তারপরে এবং সাহাবাহর মর্যাদা আল্লাহাক তাদেরকে দান করেছেন রসুল্লাহাম বলছেন समतुल्यत सहबी सम्पर् मंत्य करें तरफ एक कथा जेटा इमाम सहबी रहा কেন কেননা হাউলাই সুহুদানা তারা হলেন আমাদের সাহেদ রসুল্লামের হাদিস আমরা সাহাবিদের মাধ্যমে পাব সাহাবিদের কে যদি ত্রুটিযুক্ত করে দেওয়া হয় তাহলে সেখান থেকে হাদিসের মধ্যে সন্দেহ কোরনের অংশ সাহাবিদের সমালোচনাকে এবং তাদের সাথে বিদ্বেষ পোষণ করা হলো বেঈমানের আলামত সেদিকে আমাদের খুব খেয়াল রাখা দরকার আল্লাহ আমাদের সাথে আছেন সিদ্দিক রাজিয়াল বলছেন কুন না রাসিলাম গার আমি রাসুলের সাথে গারের শহরে ছিলাম তো আমি আল্লাহ রসুলকে বললাম তখন আল্লা রসুল বললেন যে ইয়া বা মা জানো কবে বেশ নাইন তুমি কি মনে করো যে আমরা দুইজন মানে ওখানে তিনি আমরা এটা মনে করতে পারি যে তিনি তাকে বলছেন এই কথা যে তুমি কি মনে করো দুই জন একসাথে কিন্তু এখানে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে ছিলেন সাহাবি হিসেবে সাথী হিসেবে একজন বিশেষ সাহাবি বিশেষ সাথী আমি তাহলে যা আমার উপরে অনুগ্রহ করেছে যা আমাকে দিয়েছে আমি তা করতে পারিনি তুমি কি মাঠে আমার পক্ষ থেকে তাকে দিয়ে পরিষদ করিও কেউ যদি আল্লাহ দান করে তা আবু আবুলনা জান্নাতের দরওয়াজা দিয়ে তাকে টাকা হবে জান্নাতের অনেকগুলো দরজা আছে আবহা রোজাদার তাকে বাবুর রায়ান দিয়ে দিক রে বললেন মা আলিন তিলকাল আবু আুরো রা হালি তিলকাল আবু আলহা যে সমস্ত দরওয়াজা দিয়ে একজনকে ডাকা হবে এটার তো কোনো নাই কারণ একজন তো এক দরজা দিয়ে প্রবেশ করবে তাকে অবাহিত করে তাকে আহ্বান করা হবে হ্যাঁ এরকমও হবে এবং আর জুয়ান তাকুন আন্ত তুমি সেই ব্যক্তি যাকে জন্নাথের দরওয়াজা নিজেকে সৌভাগ্যবান মনে করবে মানাকে তো বর্ণনা করে শেষ করার কায় প্রথমেই তো রসুল বলছেন যে আমার পরে যদি নবী হতো তাহলে রাজি আল্লাহ নবী আবার মাদিসে পাওয়া যাচ্ছে রসুল্লাহ সাল্লাম বললেন যে ওমর তোমাকে দেখে শায়তান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 আমন্ত্রণ জানে আমরা আজকের অধিবেশন এখানেই শেষ করছি ওসল্লাহ আসসালামাইকুম ওরকতাত আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন তিস টিভি বাংলা